বিসমিল্লি রহম্য নিরশিমালু অ্যিতা بسم الله الرحمن নিহী ওিয়াচি গর শিথাচি ন وَالسَّابِحَاتِ سَبْحًا فَالسَّابِقَاتِ سَبْقًا فَالْمُدَبِّرَاتِ أَمْرًا يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةَ تَتْبَعُهَا الرَّادِفَةَ قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةَ أَبْصَارُهَا خَاشِعَةَ ইন্ন ফিল হ ইদ কু মি রিল কুখা ফ ইন্ন মহি জ ই হু বিস হি র হল কিস রক ই ফকুল হল কল চিয়া ইলা রিক চ ফুল কুব الله ফুল ক্য চি إن في ذلك لعبرة لمن يخشى. أَأَنْتُمْ বলি কল أَمِ রচলিমি শু অব রফ অসং وَأَغْطَشَ সংল ও আহ রাজবুহ ও অর্দি ক অহ্রজমিহ মহমিবল جاءت ম الكبرى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 ম কম অনহস অনিহ ফ ইন্ন চি অলম উসুন কনি فِيمَ অয়ুর্ষ ফীম ذِكْرَاهَا ইকু চহ ইম চুমী কুময় রৌন হল্যল বসু ইশিচ নৌ বুহ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 যেমন দুনিয়া সৃষ্টি করেছেন তেমনই দুনিয়ার একদিন সম্মাপ্তি রেখেছেন যেদিন দুনিয়া एवं दुनियाते पृथिवीते जा सबकिछ ध्वसर से कैमर दिवस बड़ आखिर शुरू हो जाए फायसाला मानसर आश्रय स्थल रानी हो जहां नामी सेवा विचार যার যেমন কর্ম তেমন তার ফল হবে সালাত এবং সালাম নাজী মাহুর সালামের পরকাল সম্পর্কে করেছেন। আজকে আমাদের ধারাবাহিকতা জমাবারের সুরাত मक्खीसूरा मक्की बाहशिष्ट देखा छोट छोटी क्षुद्रया दिक्कतिक लक्षण और मर्म दिखे अर्थर दिखे तरह आलामत व लक्षण हम जाते आकीदा विषय दिन मौलिक विषय आलोचना मक्की आयतर लक्षण पक्षांत एर विपरीत आयतर लक्षण आयतर आकार बड़ बड़ कारण विधि विधान बर्णना बड़ा आलोचना चाय एक कथा लम्बा चाहिए आर। चौदश बचर आगे जाहलियत इसलमेर दिख आई समय লম্বা লম্বা কথা বুঝার মতো তাদের মানে অবস্থা ছিল না ওই রকমের কথা বলবেন আর বুঝবে ছোট ছোট কথা বলতে হবে সহজে বুঝে যায়। কারণ লোকজন তেমন লেখা পড়ার সাথে সম্পর্ক রাখে না এই প্রথম খানে ওইভাবেই বোঝানো হয়েছে আর তারপরে ধীরে ধীরে শিক্ষার কাছে এসছে তখন লম্বা কথা বুঝতে শিখেছে দেখেন একটা অশিক্ষিত মানুষকে একটা কথা বলা হয় তো শেষখানে এসে ফেলবে সেটাকে ধারণ করে রাখতে পারবে যে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটা কি হয়েছে তো এই হচ্ছে মাকি সুরা যে সুরার আয়াত সংখ্যা আপনাদের তাতেই লেখা আছে ছয়চল্লিশটি আয়াত রয়েছে বা ছিচল্লিশটি আয়াত রয়েছে संक्षेपे तफसर सारी हाँ नामकरण्दी शब्द प्रथम खान जो विषय पांच टी ग आल्ला शपथ कर যে গুণগুলি কার বিভিন্ন এই নিয়েছে সংক্ষেপে আল্লাহ বর্ণনা করব তবে পাঁচটি গুণের আল্লাহ রবুল্লা আলমিন কসম করেছেন যা তার সৃষ্টির গুণ তার সৃষ্টির গুণ আল্লাহ রবুল্লা আলমিন তার সৃষ্টির মধ্য থেকে বিভিন্ন বিষয়ের বস্তুর শপথ করে থাকেন সেই বিষয়টি বা সেই বস্তুর গুরুত্ব দেখানোর জন্য একজন মানুষের জন্য যে আল্লাহর বন্দা আল্লাহর গোলাম মহান আল্লাহ ছাড়া এবং তার গোনাবলী ছাড়া কারো শপথ করা যায় নয় শীর্ঘ রসুর উল্লাহ সাল্লা সাল্লাহ বলেছেন মান হলা ফাঁকা দাস যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করল সে করলো আল্লাহ রব্বুল আলামিন কখনো আসরের কসম ওয়াল আস কখনো ফজর কসম ওয়াল ফজর কখনো রাতের কসম ওয়াল্লা কখনো অলনাহারে বিভিন্ন বিষয়ে বা কসম করেছেন কখনো নিজের কসম করেছেন বালা ওর আব্বি আমার রবের কসম আল্লাহর আলম নবী বলছেন হে নবী তোমার রবের কসম তোমার রবের কসম মানে কার কসম আল্লাহর আল্লাহ আল্লাহরই কসম করছেন ঠিক না জি হ্যাঁ এটাও রয়েছে এই পাঁচটি গুণ এবং তার স্ত্রী দেখা যাক আর তারপরে তখন আমরা আগে বাড়ব আল্লাহর সাদ করছেন একটি গুণ অনাস নীন বৈশিষ্ট্য সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে এই পাঁচটি গুণই হচ্ছে মালায়কার মালায় এগুলি হচ্ছে গুণ সিফাত আর তার আগে মৌসুফ আরবি গ্রামার যারা বুঝেন মাহজুফ উজ্জ রয়েছে অর্থাৎ কসম গুলি শপথ আল্লাহ করা করছেন কসম করছেন শপথ করছেন ও শব্দটি ওয়াউ প্রত্যেকটা তো ও রয়েছে বা ফা রয়েছে তাই না ও অথবা ফা এই ওয়া ফা আতফের জন্য আর ও আসে আর কসমেরও হয় এখানে ওয়াও কসমের জন্য শপথের জন্য শপথের অর্থ বহন করে ওয়ালফ আসরে আসরের কসম করছি ওখানে কসম শব্দ বলার প্রয়োজন নেই ওটাই শপথের অর্থে ব্যবহৃত হয় আরবদের কাছ থেকে শুনেন না কারণ আরব দেশে থাকছে না ও আল্লাহ না উক্সম বিল্লাহ কখনো বলে কখনো বলে কি ও মানে উকসম বিল্লাহ ছিলাম নাজেয়েরাত এগুলি হচ্ছে বৈশিষ্ট্য গুণ সিফাত কিছের মালাইকা ফেরেসার যখন মালাইকা এখানে মৌসুফ আর তার হচ্ছে আমি আরবি তাদের উক্তি মাসুদ আব্দুল আবাস মসরুখ আবু সালি আবুদিন তারা সকলে ফেরাহ তাই উল্লে তার এটা হচ্ছে একটি তারপরে তৃতীয় মানে কি তাহলে আমি আল্লাহ শপথ করছি এমন ফেরিস্তা দেমা যারা গার্কন মানে ডুবে যাওয়া নাজা মানে ছিনিয়ে নেওয়া ডুবে যাওয়া ব্যক্তিকে বলা হয় ও শহীদ ডুবে মারা যায় তো সে হচ্ছে শহীদ নবীরা বলেছেন জি তো এমন ফেরেস্তাদের শপথ যারা পাপিষ্ট আত্মা গ্রহণের জন্য রোহ কবুজ করার জন্য ডুব দিয়ে জোর করে তাদের আত্মাগুলি কি করে ছে নিয়ে নিয়ে যায়। ছাড়া অস্থির হয়ে গেল এমন ফেরেস্তাদের কসম যে তারা কি করে রো কবুজ করার সময় পা পৃষ্ঠ দুটো বেরোতে চায় না তখন তাদেরকে ডুবুরিদের মতো ডুবুরা যেমন মণিমুক্তা পানির তলাই সন্ধানের জন্য ডুব দেয় ঠিক তেমনি এরা যেন পাপিষ্টদের শরীরের ভিতরে ডুব দিয়ে তাদের আত্মাগুলি কেড়ে ছিনিয়ে নিয়ে যায় না সে তাতে নাস্তা নাসা তাই সেতু মানে হালকা ভাবে সহজ কোনো কিছু বিশেষ করে গিরা খুলে দেওয়া গিরালি গাছে রশিতে গিরাটা খুলছেন যদি আর খোলা মানে আসতে করে খুলতে হয় কসম করা হয়েছে যেই ফেরিস্তারা মমিন সৎকর্মশীল নেক লোকদের আত্মাগুলিকে নরম ভাবে কি করে বের করে নিয়ে যায় তাদের আত্মা বের করে কিন্তু এত সহজে বের করে যেমন একটা গিরা খোলা সহজে আমরা খুলে দিকে গিরা যায় কে কষ্ট হয় না আর আশেপাশের লোককে বুঝে খুব সহজেই তাদের আত্মা করলি তারা খুশিতে আনন্দের সাথে যেতে চায় তারা গেলে তো সুখ শান্তি পাবো দুনিয়ার কষ্ট শেষ হয়ে যাবে পেরে মোহাম্মদ রসুল উল্লা সাল্লা পূর্ব মুহূর্তে তখন রবি সাল কি বলেছিলেন না কার আবিকে না দালিও আজকের পরে তোমার বাবার কোন কষ্ট নেই সুফেন এই যে মাথার ব্যাথা আর শরীরের যন্ত্র না আর রোগের কারণে যে শরীরে কষ্ট হচ্ছে আর শান্তি সবচাইতে বেশি শান্তির স্থানে আল্লাহ রব্বুল আলমিনিসাল্লাম কে পৌঁছে দিয়েছেন ঠিক না সে তাতে নাস্তা এমন ফেরেস তাদের শপথ করছি যারা মৃদু হালকাভাবে হালকা ভাবে কর্মশীলদের আত্মাগুলিকে বের করে নিয়ে যায় আর এমন ফেরেস তাদের শপথ করছি সাবাহা মানে কি তাহলে না সাঁতাম তো বললাম সাবাহা মানে হচ্ছে সাঁতার দেওয়া সাবাহ মানে সাঁতার কাটা সাববাহ মানে তোসবি করা সুহানাল্লা পড়ছে সাবাহা কিন্তু সাবাহ আসবাহ মানে কি হচ্ছে সাতার কাটা এই জন্য সাতার কাটাকে কি বলা হয় যে বলা হয় কি বলা হয় হ্যাঁ মিস মাসবাহ আসলে মাসবাহ কিন্তু মিসবাক মাসবাহ মানে সাঁতারের জায়গা কান জি তো এমন ফেরিস্তাদের শপথ যারা কি করে দ্রুত গতিতে সাতার কেটে আল্লাহর ব্যাপক যেকোনো আদেশের ক্ষেত্রে যখনই হুকুম হয় ফেরেস্তাদের গিয়ে তখন আর দ্রুত গতিতে ছুটে যায় সাতার কাটান যেমন সাতার কাটা ব্যক্তি ও আস্তে সাতার কাটতে পারবে না ও কেউ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যত ভালো জি তত কম হবে দ্রুত আল্লাহর যে কোনো হুকুম হয় দ্রুত ছুটে যায় আর একটা হচ্ছে তার মধ্যে বিশেষ করে মমিনের রোহকে নিয়ে বা কাফের রোহকে নিয়ে দ্রুত গতিতে আল্লাহর যে হুকুম হয়েছে রোহ কবুজ করে নিয়ে আস ওকে দ্রুত গতিতে ছুটে যায় আত্মাগুলি নিয়ে হাতে সাবাহা সাবাকা। অতপর ওই সফেরেস তাদের কসম যারা ক্ষিপ্র গতিতে কি করে এগিয়ে যায় বা অগ্রসর হয় এগিয়ে যাওয়ার চেষ্টা করে সাবাক আবার এখান থেকে অগ্রসর হয় ওই সফেরেস তাদের কসম যারা দ্রুত গতিতে অগ্রসর হয় জি হ্যাঁ আল্লাহ রব নে যে কোনো আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে দ্রুত গতিতে তারা অগ্রসর হয় তাহলে শপথ যারা আল্লাহ রব্লা পক্ষ থেকে যেসব কাজের যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলি তারা নিয়ন্ত্রণ করে থামান নিয়ন্ত্রণ করা সেগুলি সম্পাদন করার তা মানে সম্পাদন সেগুলি তারা সম্পাদন করে থাকি এই পাঁচটি ছিল কসম কসম করার পরই কোন একটা উদ্দেশ্য থাকে না এমনি কসম করে মানুষ কি উদ্দেশ্য থাকে শক্তিশালী করা প্রকট করা হ্যাঁ অকট্টভাবে বলা এমনি তো বলতে পারি ভাই আমি তো কথা ঠিক বলছি এটা নর্মালি হলো আল্লাহর কসম করে বলছি যেটা বলছি ঠিক সব তো না হলো না উদ্দেশ্য তাই এই যে আল্লাহ কসম করে বলছি এটা কসম আমি যেটা বলছি বা যেটা করেছি সেটা হচ্ছে ঠিক এটা হচ্ছে মাকসাম আলে কসম করা হয়েছে এখানে আল্লাহ যে কসম করলেন পাঁচটা গনের তো আল্লাহ কি বলতে চাইছেন কিসের ওপর কসম করছেন এখানে একটা জুমলা বা বাক্য উজ্জ্ব রয়েছে লু বা না অবশ্যই অবশ্যই হে মানুষ তোমরা পুনরুত্থিতা তোমাকে অবশ্যই অবশ্যই আমার রবের কসম করে বলছি অবশ্যই তোমাদের পুনরুত্থান হবে তারপরে তোমাদের জানিয়ে দেওয়া হবে কি করে এসছো তার বদলা দিয়ে দেওয়া হবে জি না এই যে পুনরুচ্ছ হবে এটা জোরে না এর প্রমাণ হচ্ছে পরের বাক্য গুলি পরের আয়াত গুলি কারোর পরের আলোচনার কথা বস্তু হচ্ছে না কোন দিনে সেই দিনে যেই দিনে এইরকম হবে এইরকম হবে এই ছিল তাহলে কসম গুলির তফসির দ্বিতীয় তফির হচ্ছে যে অন্যাসে মানে সাতার কাটা তাই না এখানে তারকার আল্লাহ করেছেন তাহলে কসম কি বস্তুর করেছেন মসু পরিবর্তন হয়ে গেল দ্বিতীয় তফসিরে কারণ আল্লাহ কোরআনের ভাষায় ঈশ্বুর সিনা বলেছেন যে এই তারকা নক্ষত্রগুলি কি করে গ্রহগুলি আর এখানে হাতছে সুতরাং এক ধরনের বলেছেন বা একদল মানে এমন তারকা রাজির শপথ করছি যেগুলি আকাশ পথে নেজ নেজ কক্ষে সাতার দিয়ে থাকে আর এই তারকাগুলি খুব দ্রুত বেগে চলে এগুলো বোঝানো হয়েছে তৃতীয় তফসির হচ্ছে যে এই ওয়াসা বেহাত ফা এগুলি হচ্ছে রণক্ষেত্রের জেহাদের ময়দানের ঘোড়া যেই ঘোড়া হ্যাঁ দ্রুত বেগে নিয়ে নিয়ে দিকে দিকে যায়। তাদের আল্লাহ কসম করেছেন তাহলে এমন ঘোড়া এমন অসরাজির শপথ যেন আল্লাহ বলছেন যেই অসরাজির যেই ঘোড়া গুলি জেহাদের ময়দানে ক্ষিপ্র ছুটে যায় সাবিকাতে সাবকা। সাঁতার দেওয়ার মতো ছুটে যায় ক্ষেত্রে আর পঞ্চম এগুলি হচ্ছে ফেরিস্তাদের গন প্রথম তফসিরটি যেটি বললাম যে পাঁচটা হচ্ছে ফেরিস্তা মালাইকার গণ এটি হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ এখন আসি কিয়ামতের আলোচনায় আল্লাহ বলছেন ইয়ামতার যে দিন। ভূমিকম্প প্রকম্পিত করবে প্রকম্পিত করা রাজ ইসরাফিল আলী ইসালাতামে প্রথম সিংহায় ফুক হবে ভূমিকম্পে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী সমস্ত সৃষ্টি মানুষ থেকে শুরু করে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আসমান জমিন যা কিছু এর মাঝে রয়েছে সবকিছু ধ্বংস হয়ে যাবে রা রাদেফা আর তার পরেই দ্বিতীয় সিংহাধুনি হবে তবে মানে পরে আসা আর রাধেফা রাধাফাফা মানে পেছনে থাকা রাদাফা মানে হচ্ছে পেছনে থাকা এই জন্য পিঠে আরবরা একাধিক লোক চললে সামনে যে লোকটা বসে থাকতো সে সামনের লোক আল্লাহ জবরাজ বলছেন কোন তো রাদিফ আর নবী লেগেছেন আমি নবীলামের রাদিফ ছিলাম মানে ওটের পিঠনে পিঠে পিছনে বসেছিলাম দ্বিতীয় সিঙ্গার ফুতকারকে বোঝানো হয়েছে আর কত সত্যি আলোচনা করছে দুটো না তিনটা আজকে আর সেটা এই দ্বিতীয় হচ্ছে তৃতীয় যারা তিনটা বলেছে এই সিঙ্গার ফুৎকারের মাধ্যমে সমস্ত লোক জীবিত হবে আর কেহামতের ময়দানে সবাই হাজির হবে নিজের জায়গা থেকে বিচার দিবসে হাসরের ময়দানে ওই দিন কতুক হৃদয় মানে অনেক মানুষের হৃদয় মানুষ দুই ভাগে বিভক্ত হবে কিছু লোক তো হবে ফাল আলহিম ইয়ান যাদের কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না সিদ্দিক আহাদা সলেহীন যারা কম্পুখে সলেহীন জানাতি আর যারা অসত লোক কাফের অথবা কাফেরদের অনুসারী পাপিস্ট গোনাগারক নামে মুসলিম কাজে অসলিমদের আচার আচরণ আকিদা আমল জি তাদের মত জীবন যাপন এ বাদতবিহীন জীবন জি প্রকম্পিত হবে বা ভয়ে ভীত সন্ত্রস্ত হবে ওয়াজাফা মানে হচ্ছে ওয়াজাফা আর ওয়াজিল দুটোর মানে একই সুরা ইনামাল মোমেন আর মানে অনেক হৃদয় মানে ভীত সন্ত্রস্ত থর করে কাব্যে হাহাকার অবস্থা আল্লাহ হেফাজত করা আফসার আর ওই সব পাপিষ্ট লোক যাদের অন্তর্ভীত সন্ত্রস্ত হবে তাদের দৃষ্টিগুলি অবনমিত হবে নত না কিন্তু যাকে সম্মানিত করা হচ্ছে সবার দিকে তাকায় হাসি মুখে ঠিক কিনা যে সম্মানজনক জীবন যাপন করছে আপনারা আমার দিকে তাকাচ্ছে আমি আপনার দিকে তাকাচ্ছি কোন লজ্জা আছে অপরাধীরা সেই কামতের দিনে দৃষ্টিগুলি নত থাকবে তারা বলবে যে সেই সময় যে সময় হাসর মাঠে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের কি কি পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে মারদ আড্ডায় আর মানে ফিরিয়ে দেওয়া আড্ডা মানে ফেরানো এখান থেকে সে মফুল বহু বচন হাফেরা বলা হয় পূর্ব অবস্থাকে হাফেরা কাকে বলা হয় পূর্ব অবস্থা কে জি হ্যাঁ কবর হচ্ছে হফরা। কারণ মাটি থেকে আমরা এসেছি আবার মাটিতে আমরা ফিরে যাব জি যেখান থেকে এসছি যে মাটিতে পয়দা হয়েছে সেই মাটিতে কিন্তু ফিরে যেত ওতেই মিশে যেতে হবে জি হ্যা মিনা খালাখ না অমিন হ্যাঁ ওখান থেকে আল্লাহ বের করবেন আবার দাঁড়াতে নোখরা তখন বলবো আইন আমার দুধুন আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ফিল না পচা গলা হাড় হাড্ডিতে পরিণত হয়েছিলাম এজাম আজমের বহু বছর মানে হাড্ডি আর না মানে হচ্ছে জীর্ণ শীর্ণ সরে পচে শেষ হয়ে যাওয়া হাড্ডি মাটিতে বছর থাকলে হাডি পর্যন্ত আমরা তো বিশ্বাস করতাম না কালু তখন তারা বলবে তিলকা এদানকার রাতন খাসেরা যদি আমাদের আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় পূর্ব অবস্থায় তাহলে এই ফিরিয়ে নেওয়া কার্রা মানেও রাজা একই অর্থ জি সুরাই মূল্ এই কার্রা শব্দ আছে না এই ফিরিয়ে নেওয়া তাহলে আমাদের জন্য বড় ক্ষতি কারক হবে খাসেরা বড় ক্ষতিগ্রস্ত করবে যদি আমাদের ফিরিয়ে নেওয়া হয় আমরা তো বিশ্বাসই করতাম না মরে যাবো মাটিতে মিশে যাবোরে যাব আর কোন দুনিয়া শেষ এই অর্থে বলেন তাহলে এই ভাষা বলা যেতে পারে কিন্তু যে যারা এই ভাষাটা উচ্চারণ করেছে তারা তো পরখালে অবিশ্বাসী কা বা অনেক হাফেজ কিন্তু একটু আগে বললাম যে আয়াতটা বলছেন বলা হয়েছে সেটি হবে একটি বিকট ভয়ঙ্কার শব্দ একটি শব্দ হবে শুধু আর তাতে এই বিকট শব্দে সিংহ তাদের সবাই এসে খোলা ময়দানে হাজির সহসা মানে সহসা হঠাৎ করে কল্পনা করতে পারেনি হঠাৎ করে কবর থেকে উঠে জীবিত হয়ে হাসরের মাঠে হাজির সবাই অসংখ্য মানুষ সারা পৃথিবীর নিমিশের মধ্যে সাহেরা মানে হচ্ছে খোলা ময়দান খোলা ময়দানকে সাহেরা কেন বলা হয় যে খোলা ময়দানে যদি আপনাকে একা ফেলে দেওয়া হয় দু চার দিনের জন্য যে এখানে খাদার এখানে ঘুমা ঘুম আসবে না সার ভয়ে জাগতে থাকবেন আপনি ভয়ে জাগতে থাকবেন না জন্য জনহীন দেখান যেখানে গাছপালা নেই বাড়ি ঘর নেই কোন মানুষ নেই সেখানে মানুষের আরামে ঘুম আসে না অসাড়ে ঘুম আসতে পারে সেটা আলাদা কথা কিন্তু সহজে ঘুম চাইবে না ৫০ কিলোমিটার দূরে এক মাজরা আলকাশেমে এক বাংলাদেশিকে আজকে থেকে আহ চব্বিশ বছর পঁচিশ বছর আগে গিয়ে থাকে সেখানা। ছয় মাস মাত্র কোন মানুষকে দেখেনি শুধু আসে মানিক আর এসে কিছু খাবার দিয়ে চলে যায় আমাকে পাওয়ার পরে প্রথম তো মন ভরে কান্না করলো হাও করে খুব কাঁদলো যে কোনো মানুষ দেখেনি সব আর বাংলা ভুলে গেছে ছয় মাস কারোর সাথে বলার সুযোগও নেই কোনো মানুষ নেই খান কি অবস্থায় হঠাৎ করে খোলা ময়দানে হাস মাঠে উপস্থিত সমতল ময়দান সবাই একে অপরকে দেখবে কেউ কারো থেকে অস্পষ্ট থাকবে না সবাই সবাইকে দেখবে এখান থেকে কেয়ামতের আলোচনা শেষ হয়ে গেল এখন শুরু হচ্ছে পনেরো থেকে শুরু হচ্ছে এবং ফেরাউনের ঘটনার বর্ণনা সংক্ষেপে এখানে রয়েছে বিস্তারিত যদি জানতে হয় সুরা তহার আয়াত নম্বর নয় থেকে শুরু করে ৯৭ পর্যন্ত এত থেকে ফের কাছে যাওয়া আর তারপরে সমস্ত কিছু ওই জাতুঘরদের তার সামনে মোকাবেলা করতে আসা আবার তাদের পরাজিত হওয়া তাদের ইসলাম গ্রহণ আর তাদের শরীরে চড়ানো আর ফেরা ওর কাছে লোহিত সাগর লোহিত সাগর আমাদের দেশি বক্তারা বলে নদ না আর না আসাকাল বাহার আল্লাহ বাহার মানে কি সাগর হয় আর না মানে নদ নদী হয় জি হ্যাঁ তাহলে আছে সবগুলি প্রায় তফসির হয়ে গেছে সেখান থেকে জানতে পারবেন যেখান থেকে হয় শুধু ইঙ্গিত করে দিল্লাম উৎসের দিকে যে বিস্তারিত কেউ যদি জানতে পারে কোরআনের ভাষায় মৌসা আলহিসের বিস্তারিত ঘটনা এতটি আয়াতে এক জায়গায় পারবেন আর অন্যান্য সুরাই রয়েছে বলা হচ্ছে আর তারপরে পরোক্ষ ভাবে সাহাবাহিক রাম যারা ইসলাম গ্রহণ করছে মানব জাতি যাদের সকলের জন্য কোরআন নাজল হয়েছে মৌসার ঘটনা জানো হ্যাঁ মুসা পয়দা হইলো কিভাবে সুবহানাল্লাহ অবাক কর ঘটনা মুসা আলী সালামের ঘটনা আর ইউসুফ আলী সালামের ঘটনা কেউ যদি জানে এবং সেখান থেকে শিক্ষা নেয় তাহলে জীবনে কখনো ব্যর্থ হবে কথা সে কল্পনাও করবে না কোথায় ছিলেন মূষা কত তাকে মারার চেষ্টা করা হয়েছে যখন সহজে মারা সম্ভব ছিল তখন মারতে পারে নিজের বাড়িতে মানুষ করেছে সেই জালে ফেরাউর আর যখন মারার স্বপ্ন দেখেছে তখন হাত থেকে বেরিয়ে গেছে নিজে ধ্বংস হয়েছে পুরা ঘটনার চিত্র তুলে ধরলাম বুঝতে পারলেন না পারলেন না কোথা থেকে কূপ থেকে উঠে গোলাম হইলেন হ্যাঁ কত কষ্ট করলেন দাসত্বর জীবন যাপন করলেন তাহলে কষ্ট হইতে পারে আপনার জীবনে আমার জীবনে কিন্তু কষ্টের পরে একদিন সুখের বালা মুসিবতে সবর করবেন আর যতই সুখ পান না কেন দুনিয়ার সারা দুনিয়ার যদি আপনি শাসন ক্ষমতা পেয়ে যান আর সম্পদ পেয়ে যান তবুও আপনি যখন মুসা আলামের প্রতিপালক তাকে ডাক দিয়েছিলেন তুয়া তুয়া নামক পবিত্র স্থানে তুয়া পবিত্র স্থান যেখানে ডাক কখন যখন আগুন দেখেছিলেন আর স্ত্রীর জন্য হয় ঠান্ডা লেগেছে আর না হলে প্রসব বেদনা উঠেছে যাই হোক না কেন আগুনের দরকার আগুন একটু আগুন দেখছেন যাই এই সফর করছে কোথায় শ্বশুর বাড়িতে এখন ফিরে যাচ্ছে ওই যে ছোট কাল পালিয়ে গেছিলেন আবার ফিরে আসছে আগুনের দরকার পড়েছে ছুটে যাচ্ছেন আগুন বুঝলি আগুন নাই আল্লাহকে পেলেন আল্লাহ সরাসরি তার সাথে কথা বললেন আল্লাহ কথা করলেন কথা বললেন সে সীমালঙ্গন করেছে যে চরম বাড়াবাড়ি করে সে তখন তাগুত হয়ে যায় তাগুত শব্দে রয়েছে তাগা থেকে ফাকুল তাকে গিয়ে বলো কি বলো তুই নাস্তিক হ্যাঁ নাকি আজকালকার কিছু লোকেরা ধর্ম কর্ম করে এই ধর্ম আল্লাহ দু আল্লাহর দুশমন এরা হচ্ছে ইসলামের দুশমন এরা হচ্ছে নাস্তিক এইভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে নাকি এটা ইসলামের দাওয়াত আল্লাহ শিখিয়েছেন ফেরানোর চাইতে বড় জালেম আজকাল কোনো জায়গায় আছে নাকি বিশেষ করে কোন মুসলিম শাশুড় যদি গুনাগার ও হয় বড় গুণাগার তারপরে ফেরানোর চাইতে বড় জালেম নাকি বলেন দেখি ফেরান দুই ভাই মিলে নরম ভাষায় কথা বলল। দুইজন মিলে একা পেয়ে গিয়ে ফের কে আবার ধমক দিও না তো সবকিছুই শেষ করে দেবে এটা তোর কী কিনা জি কথা বলতে হবে কিন্তু এমন ভাষায় আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য যদি হয় হয় সংশোধন করা তো এমন ঠান্ডা নরম ভাষাই বলবো যাতে আকৃষ্ট হয় যাতে আমার কথাগুলি তার অন্তরে নামে জি হ্যাঁ হয় দাওয়াতের তরিকা কিন্তু দুঃখের বিষয় আজকাল অধিকাংশ লোক দাওয়াতের নামে দাওয়াত দিতে চাই না ওরা निजेर। जी है। हो है से बैर करते ठंडा करते चाही नए दुश्मन जी है। आगे थी दुश्मन मन कर दरदी नये एक डुबंत व्यक्ति के कत दर आपने उठार এটা লোক আগুনে ফেসে গেছে চারিদিক থেকে বন্ধ হয়ে গেছে একজন দিনের খাদেমকে ওইরকম হইতে হবে ফকল তাকে গিয়ে বলো হাল্লাকা এলান তাজাক্কা তোমার কি এই সময় হয়েছে যে তুমি আত্মশুদ্ধি করবে নিজের আত্মাটাকে পাক পবিত্র করবে করেছে তুমি অন্যায় অপরাধ করেছ সুতরাং আত্মশুদ্ধি করবে তাজকিয়া নাস করবে নিজেকে পাক পবিত্র করবে পাপমুক্ত করবে নিজেকে জি একটু পাপমুক্ত মুক্ত হওয়ার চেষ্টা করেন একজন বেনামাজিকে যদি বলেন ভাই আর কতদিন একটু তো চেষ্টা করেন জান্নাত লাভের তাইলে আপনার কথাটা সাদর গ্রহণ করবে কিনা কিন্তু যদি বলেন আপনি জানেন নামাজ বোমাজি কাফের আরে বেজ নামাজ না পড়লে কুফরি ঠিক বড় কুপুরি এটাই সঠিক কিন্তু আপনাকে এইভাবে বলতে হবে না জি এভাবে বলতে হবে না জি সেটা বলার অন্য তরি কাজ সেটা বলার একটা ইচ্ছা সময় আছে জি আগে সুসংবাদ দিতে হবে সুসংবাদে যদি না হয় তাহলে তখন সতর্কীকরণ করতে হবে দেখাবো রাহুল আয়াতাল কবরা অতুপর লম্বা কথাকে সংক্ষেপ করে দিলেন কথাপ কথন হচ্ছে তোমার রব গে কার কথা বলছো তুমি আমি তো রব াহু তার সৃষ্টি জগতকে যা প্রয়োজন তা দিয়েছেন আমাদের যা দরকার তাই আল্লাহ আমাদের জুটিয়েছেন সোম মাহাদা আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন চলা ফের রাস্তা দিয়েছেন দুনিয়ার জ্ঞান বুদ্ধিও দিয়েছেন কি করে আর হেদায়তায় বিবেকেন না সেখানে আকিদা সে কোনটা গলত এ বাদত আর জাকাত কি আর সে আমি আর হজ কি বিবেক কাজ করেন সেখানে এই জন্য আমি আর হ্যাঁ আসমানি কিতাবের প্রয়োজন হয়েছে হৃদায়ত দিয়েছেন তার মাধ্যমে আল্লাহ রাবুল আলমী আর বিবে আল্লাহ রাবুল আয়াত আমা রসুলগণ কিছু মজে যা দেখান যাতে বিশ্বাস হয় যাদেরকে সম্বোধন করছেন যে হ্যাঁ এই অসাধারণ কোন ব্যক্তি নিজের পক্ষে থেকে কোনো কথা বলছে না যখন একটা অসাধারণ কিছু দেখা দেখাচ্ছে তার মানে নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত কিছু পেয়েছে তো আল্লাহ বলছেন আল্লাহরা ফেরাউন কে মোসা আলী সালাম বড় নিদর্শন দেখালেন বড় নিদর্শন কি ছিল একটি মত হচ্ছে যে মুসা আলী সালামকে কতটি মজুদ দেওয়া হয়েছিল নয়টি এই নয়টি মজেদা ধারাবাহিক ভাবে দেখালেন একসাথে একটা করে আস্তে আস্তে না আরেকটা এটা আরেকটা দেখালেন এইভাবে আর আরেকটা হচ্ছে যে প্রথম যে নিদর্শন দেওয়া হয়েছিল প্রথম দিকে প্রথম দিকে কটা নিদর্শন দেওয়া হয়েছিল কে বলতে পারেন দুইটা মাসাল একটা হচ্ছে লাঠিটা আগে থেকে ব্যবহার করতেন লাঠি আসমান থেকে নামেনি কিন্তু মোসালিসালাম বকরি চড়াতেন যখন বকরির জন্য গাছের পাতা পেড়ে দিতে হবে ঝড়ে দিতে হবে তাই করতেন মাঠে ঘাটে কাজ আল্লাহ বলে এই লাঠি তোমার এই তোমার হাতে অমাতিলকা ভাই আমি এনেকা মোসা তোমার রান্না হাতে কি আছে কালে হেয়া আসা লাঠি আপ্য আল দিক ক্লান্ত হয়ে যায় তখন আল্লা বলছেন আলখে মাফিয়া মি ডান হাতে যা আছে তোমার এই লাঠিটা ফেলে দাত যেমন ফেলেছেন তেমনি ভিশাল অজগর সাপ হা করে চলে আসছে মৌসা আলিয়া ভয়ে শুরু করেছেন জানতেন যে এটা মজে যা তাও পালাইছেন নাকি না না না তাকে অগে কিছুই জানানো হয়নি যে এটা কি হচ্ছে মৌসা নিজের ক্ষমতাতে সাফ করে দেখাচ্ছেন আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমতা নবী রসুলের ক্ষেত্রে এত বড় রসুলের ক্ষেত্রে ফ্যাক্টরি এগুলো ঘুম রাই না কোথায় পেলেন এসব এরা জাতুগর ভালো করে এরা সাহারা ভালো করে শুনেন যারা সব করে ভারত উপমহাদেশে তার অধিকাংশই হ্যাঁ জি হ্যাঁ জ্যোতিষির আশ্রয় নেই গণকের আশ্রয় নেই জিন আশ্রয় নেই জিন বসে অসাধারণ কিছু দেখায় ভেলকিবাজি করে যেমন আসামের জাতুকররা আমাদের দেশে আসে মেলা কিছু দেখাই কিন্তু এরা ধর্মের দিয়ে দেখায় ধর্মীয় রং দিয়ে তখন মনে করে যে পীরে ওলি এ কামেল কারণ অনেক তার কেরামতি আছে জি না না ওলির জন্য কোন কেরামতি লাগে না ওলির জন্য ইমান আর তাক লাগে কোরআন ভাষা আল্লাহ আকরাবরে বলেছেন তাই না আপনাদের বুঝতে হবে ইমার যার কান রয়েছে ইমারে ছয়টি পিলার রয়েছে হ্যাঁ তার নিষেধ রয়েছে তার বিপরীত রয়েছে ইমান ঠিক যদি হয়ে যায় ইমান শির মুক্ত বিরাট মুক্ত ইমান আর যদি তাকু আল্লাভ করে কাজ করে সমস্ত কাজের মহারিক সমস্ত কাজের কাজের জন্য আপনাকে যে উৎসাহিত করছে উদ্বুদ্ধ করছে সেটা হচ্ছে তাকুয়া সমস্ত লোক মানুষটা থেকে বেঁচে থাকতে বাধ্য করছে সেটা হচ্ছে আল্লাভতা তাকোয়া যদি এই হয় মজুদ দেখালেন আর একটা দেখালেন কি ওয়াদ খেলিয়া দেখা ফিজাই এই বগলে তুমি হাতটা ঢোকা ওটাও জানছেন না কি হবে না হবে বের করবে অতপর মানলো না মিথ্যা প্রতিপন্ন করলো ও আশা বিরুদ্ধাচরণ করলো ফেরাউন চোম্মা আদার আয়াসা তারপরে ফিরে গিয়ে সে অপপ্রিয়াস চালাইতে শুরু করলো সরযন্ত্র করা শুরু করলো मोसा अलीरुदे फल एक दिन से मूसा के हराना आज के दमन कर देश जो बड़ बड़ जदुकरुग मानवजात इतिहास सब चेत बड़ बड़ो जदुकर जदुविद्यासा अलीमाम सब चेत बीसिद्ध তাদেরকে সেখানে জমা করল এবং উচ্চস্বরে ডাক দিল আর লো আনার কমল আলা আমি তো তোমাদের মহান প্রভু আমি হচ্ছে মালিক আমি হচ্ছে লালন পালনকারী আমি দেশবাসীকে জনগণকে খেতে দিচ্ছি সবকে ভোট দিচ্ছি আর সবকে সবকিছুই দিচ্ছি প্রয়োজন মিটাচ্ছি আমি রব এর মানে সারা বিশ্বের রব দাবি করেনি লোকজন এটি ছিল তার আহ অতবার আল্লাহ তাকে পকড়াও করলেন শেষের আজাব আর প্রথমের আজাব প্রথম এবং শেষের দুই পাকড়াও করলেন আজাব শাস্তিকে বলা হয় যেই শাস্তি মানুষকে সতর্ক করে ধাক্কা খেয়ে মানুষ সোজা হয়ে যায় সেটাকে নাকাল বলা হয় আরিভাষে আজাব ব্যাপক অর্থে আজাব মানে শাস্তি ঠিক আছে অকুবা যে কোনো ব্যাপক অর্থে শাস্তি বিশেষ করে পার্থিব শাস্তি অকুবা কিন্তু নাকাল হচ্ছে এমন পার্থ যদি হাত কাটা নেওয়া হয় তাহলে সারা জিন্দিগির মতো সোজা আর চুরি করবে না আর চুরি করলে আর কাটা যাবে পা কাটবে আবার হাত আবার পা তাই না একে একে চারবারে চারটে কাটা হবে জি দুই হাত দুই পা চোর বাড়তেই আছে দেশে হাত কেটে নাও সোজা হয়ে যাবে ও সোজা হয়ে যাবে দেশবাসী দেশের যেগুলো ছোট ছোট চোর আছে বড় চোর হাত দেখলে সব সোজা হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে শান্তি নেমে আসবে দেশে আজাব আখেরা আর উলামানে কি একটি আখেরা মানে পরকালের আজাব রয়েছে চিরকালে আর ওলা মানে হচ্ছে ধ্বংস করলেন তাকে সেনাবাহিনীকে ডুবিয়া আর আখেরাতে আজব চলতি আছে চলতি আছে আজাব অবিরাম আজাব দ্বিতীয় তাসির হচ্ছে ওলার আখেরা মানে দুটি তার চরম অপরাধমূলক বাক্য ছিল কারণ একটা হচ্ছে আলা আমি তোমাদের বড় মহান প্রভু এটা এর চল্লিশ বছর আগে বলেছিল মা আলম তো লহিনী কতদিন তাহলে দাওদ দিয়েছেন এই তফসির যদি ঠিক হয় যদি ইসরায়েলি রেবায় তফসির কিন্তু একটা উল্ মা আলমতী যখন মৌসা আলিয়ালাম দাওয়েন এক পর্যায়ে যে এলা হচ্ছেন যিনি রব্যসমাতি আর যে আসমান জমিনের রা বাইন হমা তিনি আছেন তিন দিন চার দিন বলেন না হেদায়াত হবে না সব জানি সব এদেরকে বইলে লাভ নাই আমাদের কথা বইলে লাভ এদেরকে তহিত সন্ন্যাতের কথা বইলে লাভ নাই। এরা বাড়াবাড়ি করেছে হেদায়ত হবে না আরে মুসলিম সন্তান আর তারপরে গিয়ে কেউ যদি হেদায়ত না হয় লাভ নেই না না না এটা তোর বছর পরে আবার কি বলছে আনার আলা। এই দুটো কথার মাঝে এমন শাস্তি দিলেন যেই শাস্তি নাকাল নাকাল আলা খেরাতে জনগণের জন্য মেসরবাসীর জন্য বিশ্ববাসীর জন্য কেমন পর্যন্ত যত মানুষ এই ফেরাউনের ইতিহাস পড়বে শুনবে জানবে তারা জানতে পারে যে ফেরাউনকে কেন ধ্বংস করা হয়েছিল কিভাবে ধ্বংস করা হয়েছিল অসহায় হয়ে ধ্বংস হয়েছিল এত বড় রাজা কি অপরাধ তার ছিল নাকাল সুতরাং যারা লোক করেছে যুগে যুগে তাদের সতর্ক সাবধান করবে এই কিসা কাহিনী বল এলাই নিশ্চয় এতে রয়েছে শিক্ষামূলক বিষয় এই পুরাতুন মানে কোনো ঘটনা থেকে কাহিনী থেকে কোন বিষয় থেকে শিক্ষা নেওয়া দর্শ নেওয়া इन्ना एए, की की भी भी नहीं। आ, मुस्लिम समाज सिंह भाग आग जे पापिट गुनागर बिुद्धाचरण करसूल भय करना क्यों शिक्षा नहीं भय से এতে শিক্ষা রয়েছে কার জন্য এই শিক্ষা থেকে উপকৃত হবে কে যারা ভয় করবে যাদের ভয় আছে যে আমি যদি পাপ করি তো ফেরাহ কে যেখানে আল্লাহ পৌঁছিয়েছেন ওইখানে আমাকে পৌঁছায় ফেরাহ কে যেমন আল্লাহ দুনিয়াতে ধ্বংস করেছেন মাম আমার ওপর আজাদ নেমে আসবে আমাকে ধ্বংস করবেন সুতরাং বাড়াবাড়ি করবো না আল্লাহর ক্ষেত্রে বাড়াবাড়ি করবো না রস হাসানের ক্ষেত্রে বাড়াবাড়ি করবো না আর দিন ইসলাম সম্পর্কে বাড়াবাড়ি করবো না জি হ্যাঁ আর কোনো মানুষের উপর অবিচার করবো না জল অত্যাচার করবো না বাড়াবাড়ি করবো না মা ক্ষেত্রে বাড়াবাড়ি করবো না জি হ্যাঁ স্ত্রীর করবো না জি হ্যাঁ এতে শিক্ষা রয়েছে কার জন্য হলে একশা জি আল্লাহ রাজা ভয় করবে যে কথাকে ভয় করবে যে আল্লাহ ফেরাউনকে এত বড় শক্তিকে এইভাবে শাস্তি দিতে পারেন সে আল্লাহ আমার মতো দুর্বল মানুষকে খুব সহজে শাস্তি দিতে পারে আল্লাহের বিভিন্ন আল্লাহ বলছেন যে তোমরা পরকালকে অস্বীকার করছো পুনরুত্থানকে অস্বীকার করছো তাছাড়া বলো এক প্রথমবার সৃষ্টি করা আর দ্বিতীয়বার সৃষ্টি করা দুটোতে পার্থক্য আছে না গত সপ্তাহে বলেছি প্রথমবার মুশকিল না দ্বিতীয়বার মুশকিল মুশকিল হলে প্রথমবার হইত প্রথমিত করা এখানে যেটা এসছে যে দুই রকমের সৃষ্টি একটা হচ্ছে বিশাল এই সাত আকাশের সৃষ্টি আর একটা হচ্ছে সাড়ে তিন ক্ষুদ্র মানুষকে সৃষ্টি করা কোনটা সহজ আসমান সৃষ্টি করা হ্যাঁ আল্লাহ বলছে আসমানকে যেখানে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন কোনোদিন সেখানে আর সেখানে কোনোদিন তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন আমিও নাকি আকাশ সৃষ্টি করা বানাহা যা আল্লাহ নির্মাণ করেছেন যে আকাশকে আল্লাহ বানিয়েছেন বানায় এমনি মানে বানানো নির্মিত করেছেন করে সৃষ্টি করেছে আল্লাহ বলছেন যে এই আকাশের ছাদকে সামকুন আর সামাকুন আরবি কি বলবেন মিমে যদি ফাতা দিয়ে দেন জাবার দিয়ে দেন তো সামাক মানে কি হয়ে যাবে আলহুথ মাছ হ্যাঁ ফিস বুঝা গেছে আর যদি সামপ করেন তোর মানে হবে কোন জিনিসের পুরোট সে আকাশের পুরোটা এইটা এইটা আকাশ কত বছরের এক হাদিস পাঁচশো বছর রাস্তা পাঁচশো বছরের রাস্তা একটা হাদিস যারা বা একটা সালা দিল আপনার আশার দ্বারা প্রমাণিত হয় জি হ্যা তো আল্লাহ রত শক্তিশালী করেছেন একটা আকাশ যেটা গ্লাসের মতো গ্লাসের কিন্তু মত এত মজবুত রাফা আর এত সু উচ্চ রাফা আসাম এখানে সমকুণ শব্দ গর্ভ বলে দিলাম এখানে সমকুণ বলতে ছাদ কে বোঝানো হয়েছে আকাশ আমাদের তুলনায় ছাদ স্বরূপ এই আকাশের ছাদ কে কি করেছেন করেছেন। অতপর তাকে সুবিন্যাস্ত করেছেন কত সুন্দর করেছেন কত সুন্দর করেছেন সু হামলা দূর থেকে খোলা মাঠে দেখলে কিছু দূর পরে মনে হচ্ছে আকাশটা নেমে চলে এসছে আবার যত যাচ্ছেন চলে যাচ্ছে সারা দুনিয়া ঘুরে চলে আসছেন হ্যাঁ শুরু করেন আপনি ফ্লাইটে আজকাল সফর কোনো মুশকিল না আপনি এই দিক থেকে সফর শুরু করলেন এই দিক থেকে আপনি ইউরোপ আফ্রিকা শেষ করে ইউরোপ শেষ করে আপনি আমেরিকা কেনাডা শেষ করে আবার অ্যাটলান্টিক শেষ হলো আমেরিকা কানাডা শেষ হল তারপরে প্রশান্ত আর তারপরে জাপান টাপান হয়ে আপনি আর থাইল্যান্ড মালয়েশিয়া হয়ে বাংলাদেশ ফিরে চলে আসে আবার সদীয়ালও চলে আসে সারা পৃথিবী ঘুরে চলে আসলেন ওই একই রকম আকাশ আপনি ছোট্ট একটা গ্রহে একজন বাসিন্দা হ্যাঁ এক সৃষ্টি আর বিশাল আকাশ আপনাকে চারিদিক থেকে ঘিরে আসে মানে ঢেকে দেওয়া বা অন্ধকার করা ও আখ এবং আল্লাহ রব দিবালোক প্রকাশ করেছেন আখ মানে বের করা আর দোহা বলা হয় দিনের আলোকে দিনের আগে কি বলা হয় দোহা এই দিনের আলো যখন শুরু হয় সূর্য উদয় হওয়ার পরে এই সময়টা থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত এটা হচ্ছে দোহার টাইম এই জন্য সলাতুর দোহার টাইম সূর্য ওঠার বিশ মিনিট পরে পুরো সূর্যটা যে উঠে যায় এরশ্রাকের টাইম মানে উঠছে এখন আর তারপরে তখন আপনি শরৎ দোহা দুই থেকে নিয়ে ভালো রাখাত দুই দুই করে পড়তে পারেন সর্বনিম্ন দুই পড়তে পারেন একবার কতক্ষণ পর্যন্ত যতক্ষণ মাথার উপর সূর্য না এসেছে এটা সময় দুহার সময় যে নামাজ পড়া হয় শরৎ পড়া হয় সেটার নাম হচ্ছে লোকেরা ফার্সি বুঝে সলাত বুঝে না নামাজ বুঝে হ্যাঁ তারপর সলাত আলান নবী বুঝে না দুরুদ বুঝে ঠিক না সিয়াম বুঝে না সৌম বুঝে না কি বুঝে রোজা বুঝে ঠিক ওই হ্যাঁ বুঝে দোহা বুঝে না তো দোহা বললে বুঝবে না কিন্তু সমতল করে দেওয়া যোগ্য করে দেওয়া সবগুলির অর্থ তো আসমানকে বাদা জালিকা তারপরে কিসের পরে আকাশের আলোচনা কিন্তু আসলো রাফা সামখা আসলো না আকাশ রাত আর দিন আর দিনের আলো রাতের অন্ধকার আর তারপরে আল্লাহ কি করলেন বিস্তৃত করলেন সমতল করলেন করলেন ভাঁস ছিল পানির উপর শক্তিশালী করলেন মজবুত করেন কি দিয়ে পাহাড়কে কিলক হিসাবে গেড়ে দিয়ে পুঁতে দিয়ে এই দাহুন বিন্যাস্ত করা এখন প্রশ্ন হচ্ছে যে আগে জমিন সৃষ্টি না আগে আকাশ সৃষ্টি ঠিক বলেছে কারণ সুরে হামিমা সৃষ্টি নিবেন এই ছয় দিনের খালাখাল আর ওখানে রয়েছে জমিন আগে সৃষ্টি করে কিন্তু সৃষ্টি হয়ে সৃষ্টিটা ছিল ভাঁজ করার মতো ছিল সেটাকে বিছান বসবাস বসবাসযোগ্য তখন ছিল না জমিনটা এইভাবে সৃষ্টি ছিল আর তারপরে তখন আল্লাহ কি করলেন আসমান সৃষ্টি সৃষ্টি করার পরে বসবাস যোগ্য করলেন আয়তের মাঝে কি হয়ে যাবে সমন্বয় হয়ে যাবে আখরা জামিন হামা আহ আমার আহা জমিনকে বিছে দেওয়ার পরে আল্লাহ এই জমিন থেকে পানি বের করলেন কারো পানি ছাড়া তো চলা যাবে না বাঁচবে না কোনো কিছু ভূপৃষ্ঠ পানির ব্যবস্থা করলেন এবং চারণ ভূমি বা তৃণভূমি যাই বলে না হ্যাঁ বলেন দেখেন চাষ আবাদের ব্যবস্থা করলেন খাবো আল্লাহ সৃষ্টি করবে খাওয়া দাওয়ার ব্যবস্থা লাগবে আমাদের যে আমাদের গবাদি পশুর জন্য জি হ্যাঁ বল জিবাল আর সাহা এবং পর্বতমালাকে আল্লাহ স্থাপিত করলেন আর সাহা মজবুত করে হ্যাঁ প্রতিষ্ঠিত করা মাত্র আল্লাহ এসব কার জন্য হে মানব জাতি তোমাদের ভোগের সামগ্রী হিসাবে বলে তোমাদের গবাদি পশুর ভোগের সামগ্রী হিসাবে এখন বিষয় পরিবর্তন এখন আবার কেমতের দিকে আল্লাহর ফিরে আসছেন বলছেন সুতরাং স্মরণ করো যখন আত্মকুবরা মহা বিপদ মহা সংকটের দিন মহাশঙ্কর সবচেয়ে বড় বিপদ সেই দিন হবে এই কিয়ামতের দিনের ভয়ঙ্কর অবস্থা ভয়াবহ অবস্থা এই জন্য কিয়ামতের দিন একটি নাম হচ্ছে আতাম্মাতুল কুবরা আর একটি নাম হচ্ছে আশা আসবে সামনে জিমাতে যে কি পার্থিব জগতে দুনিয়াতে প্রচেষ্টা চালিয়েছিল তার প্রচেষ্টা আল্লাহর সন্তুষ্টি পরকালের মুক্তি ছিল জান্নাত হাসিল করা ছিল জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা ছিল उद्देश्य दुनिया पे उद्देश्य दोहाई दिए अपना के भोट दिन तो आल्ला रसुल के भोट देर्मसायर धर्म नाम मानुष खेला धूला গণতন্ত্রের গুফরি আবার আল্লাহ রসুলকে ভোট দেওয়া যারা দুনিয়ার রাজনীতি করছে ধর্মের তারা ভুল করছে এক ধরনের করছে। তারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে প্রতারিত করে না মানুষকে জাহান নামের রাস্তায় নিয়ে যায় না মানুষ বুঝে তারা যদি ভোট চাইতে আসে তারা বলে আপনাদের কিছু সেবা করার সুযোগ দেন দেশের কিছু খ্যাত বধ করবো তাই না কিন্তু আমাদেরকে ভোট দিলে আপনারা জান্নাত পাবেন কোন দলের কাছে শুনেছেন যারা দুনিয়া দাঁড়িয়ে করছে তাদের কাছে বাংলাদেশের উদাহরণ দিলে বাংলাদেশ বলে চলে ইন্ডিয়ার কথা বলছে কংগ্রেস আর কমিউনিস্টকে যদি ভোট দেন বা তৃণমূলকে যদি ভোট দেন তবু ওরা কি আছে বলবে যে আমাদের ভোট দিলে জান্নাত পাবেন রসুল ভোট দেওয়া হবে চলে বলবে কে বলবে না কিন্তু ধর্ম ব্যবসায়ীরা थर दिखा गुमराहर दिखा ठेले जी हाँ मानुष के व्यक्ति जीवने संशोधन करते जाति जीवन संशोधन परिवारिक संशोधन दिन खेतम क्या करें যখন পরিবারে সংশোধন হবে তখন সমাজের গ্রামে সংশোধন হবে ডিস্ট্রিক্টের সংশোধন হবে তখন দেশে সংশোধন সংস্কার হবে তখন মানুষ মানুষকে আল্লাহ অনদান হিসাবে দিয়ে দেবেন খেলাফত লায়াস্তা খলেফার নাম খেলাফত দেবেন কেড়ে নিতে হবে না লড়াই করে আর বিক্ষোভ করে আর মিছিল করে আর এই আব্রাহাম লিঙ্কনের কুফরী ভ্রান্ত এই গণতন্ত্র নিয়ে যেখানে স্বাধীনতার নামে সমস্ত কিছু জায়গ রয়েছে শুধু ইসলামের স্বাধীনতা নেই আর বাকি সব স্বাধীনতা ওখানে আছে সম্মতি থাকলে জি হ্যাঁ সমকামিতার স্বাধীনতা স্বাধীনতা আছে সেখানে সেখানে সমস্ত স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে বলার স্বাধীনতা আছে কুহুরীর করার স্বাধীনতা আছে শির করার স্বাধীনতা আছে আল্লাহর বিরুদ্ধে আল্লাহকে গালদা স্বাধীনতা আছে রসুল উল্লাসমকে আল্লাহর মানহানি করার স্বাধীনতা রয়েছে শুধু স্বাধীনতা কিসের নেই ইসলামের যদি দণ্ডবিধান করতে চান ইসলামের যদি কথা বলতে চান তো অনেক ক্ষেত্রে তখন স্বাধীনতা আপনার ছিনিয়ে নেওয়া হবে জি হ্যাঁ জি এই গণতন্ত্র জি হ্যাঁ কাফেররা তৈরি করেছে তাদের জন্য সেটা তাদের জন্য সেটা আমাদের জন্য না আমাদের কাছে কোরআনকারী মজুদ রয়েছে আমাদের কাছে কোরআনকারী মজুদ রয়েছে জীবনে প্রতিটি ক্ষেত্রে এই নয় যে তোমাদের এই গণতন্ত্র নিয়ে আমরা কোরআন কায়েম করব এটা ধোকাবাজি আর এক ধোকাবাজি ধোকা দিচ্ছে আর মোহাম্মদ রসুর দিয়ে আপনাকে যেতে হবে আলম্লা আর আপনার ব্যক্তি জীবনে আপনি যখন সালাদলেন আপনি আপনার এই সাড়ে হাত তারপরে থাকে আপনাকে আল্লাহ নেতৃত্ব ক্ষমতা দিয়ে দিয়েছেন গোটা গ্রামের আপনার পঞ্চাশ জনের মালিক হতে পারে পঞ্চাশ জনের ক্ষেত্রে যতটা পারবেন করবেন আপনি তখন তখন আপনার উপর ফরজ হবে গোটা দেশের আপনাকে শাসন ক্ষমতা বসিয়ে দেওয়া হয়েছে তখন আপনার উপর সেটা ফরজ হবে কিন্তু আমার মতো লোকের ফরজ হবে বিক্ষোভ করে তোমরা সেই দিন স্মরণ করবে কার প্রচেষ্টা কোন দিকে ছিল কে নেতৃত্বে দৌড় দিয়েছিল জি হ্যাঁ কে পয়সার দিকে দৌড় দিয়েছিল কে জান্নাতের দিকে দৌড় দিয়েছিলাম তুমি রবী কিনা সেদিন যে সীমা লঙ্ঘন করেছিল দুনিয়াতে তার অবস্থা শোনো আসারাল হায়াতাত দুনিয়া পার্থিব জগৎ অগ্রাধিকার দিয়েছিল প্রাধান্য দিয়েছিল দুনিয়া এক নম্বরে সুয়া ঘোম এক নম্বরে ফজর দুই নম্বরে আমার রাতারাতি বড় লোক হয় এক নম্বরে যারা করেছে অসহজ দুটো কথা সীমালঙ্ঘন করা আর দুনিয়াকে প্রাধান্য দেওয়া এক নম্বরে রাখা আখেরা আছে আখেরা অবিশ্বাসী না মুসলিম পরকালে বিশ্বাস কিন্তু দুই নম্বরে ওইটা যারা তার রবের সামনে দাঁড়ানো ভয় করল ভয় আছে যে আল্লাহ সামনে একদিন সবাইকে দাঁড়াইতে হবে আমাকে দাঁড়াইতে হবে আপনাকে দাঁড়াইতে হবে সেই জন্য সে কুপ্রবৃত্তি থেকে নিজেকে বৈধতা দিয়েছেন জায়েজ আমার মন চাইছে জায়েজ, মন চাইছে পানি খাবো জায়েজ খেলাম মন চাইছে কারো হ্যাঁ মদ খাওয়ার মদ আছে খাবেন মন চাইছে নিজেকে বাঁচিয়ে রাখলো কি বলে প্রতিটি ক্ষেত্রে ছয় লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে এসছি সৌদি আরবে এই দুই বেতনে কতদিনে বা এক বেতনে কতদিন উঠবে আর কাজ তো নেই ছয় মাস অনেকের সুতরাং করবো অথবা হারাম ব্যবসা করব। সুদের ওপর টাকা দেবো এই করবো সেই করবো সুদের ওপর টাকা নিয়ে যাবে আর যদি বলেন না আমাকে এনি হাউজ হোক না কেন সুদের ওপর টাকা নিয়ে জমি বন্ধ রেখে আমাকে সৌদি আরব যেতে হবে বা আমাকে ইউরোপ যেতে হবে টাকা ইনকাম করতে হবে কাজ করে আমাকে ইনকাম করতে হবে রাতারাতি কোন রকম করে আমাকে রবের সামনে দাঁড়ানো কে ভয় করলো সেই জন্য নিজেকে কুপ্রবৃত্তি থেকে মনের কামনা বাসনা পুরা করা থেকে বাঁচিয়ে রাখলো সব ক্ষেত্রে আল্লাহ জায়জ করলে করলো না না আগে চিন্তা করবো জায়জ কিনা করা যাবে কিনা লোকেরা জিজ্ঞেস করে কি আমি নামুর সাহা আইয়া মানে হ্যাঁ কখন আয় মানে মাতা নারী আরবি শব্দ হচ্ছে মাতা মাতা মানে কখন আসা কখন সংগঠিত হবে সংঘটিত হবে কখন এই ক্যামত কয়েম হবে আল্লাহ বলছেন তোমাকে লোকেরা জিজ্ঞেস করছি ওটাও জিজ্ঞেস করতো আল্লাহ হে আল্লাহ রসুল কেমত কখন কয়েম হবে বলেন তো একটু তখন কি বলেছিলেন দু হাজার সালে দু সালে এখন আর বেশি সময় নেই আপনারা ইমাম মেহমেদিকে দেখতে আমিও দেখতে পাবো ভুল কথা এই ভালো দায়ী বলছে না বাকি কথাগুলো কথা। কি কিবা সম্পর্ক আরে তুমি ওই কথা বলার অধিকার রাখো না যে কোন সালে আর কত তারিখ কত দিন আর বাকি আছেই পৃথিবীর বয়স আর দিন বাকি আছে এটা বলা তোমার কাজ না আল্লাহ বলছে ফিমা আন্ত যদি রসুর উল্লাহ কাজ না হয় তাহলে আমার মতো লোকের কি করে কাজ হতে পারে এত সালের মধ্যে ধ্বংস হয়ে যাবে যাবে বিভ্রান্তি ওই সাহাবি জিজ্ঞেস করেছিলেন যে কিয়মত এত দিনে বরং কি বলেছেন আচ্ছা কিয়ামতো তুমি বিশ্বাসী না তো বিশ্বাসী যখন আমার আদাতা কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো কি তৈরি করেছো কতটা জানা যেতে পারবে এই সময় যদি মরণ আসে যদি হয়ে যেত তিনি বলেছিলেন্ডা হইতো সলাতে নামাজে আর আপনার চক্ষু ঠান্ডা দেখি চিন্তা করেন আপনি এলাম রবা মুন তাহা কি আমাদের চূড়ান্ত জ্ঞান মানে শেষ মুন মানে শেষ সীমানা কেমতের চূড়ান্ত জ্ঞান শেষ জ্ঞান তো কার কাছে রয়েছে তোমার রবের কাছে সেটা আর কাউকে ডিউটিটা তুমি শুনে না তোমার কাজ কি সেটা তুমি করবো সতর্ক বলেকে না অশত লোকদেরকেও অসত লোকদেরকেও তো এখানে মাই একশা কেন বলা হইলো এই বলা হইলো যে যারা ভয় করবে তারা তারাই উপকৃত হবে তাহলে তোমার দাওয়াত থেকে যারা উপকৃত হবে তারাই মূলত আসলে কাজের লোক বাকিগুলো কাজের লোক না জি হ্যাঁ ওরা যেমন শিয়াম সংক্রান্ত হোদাল্লিনাস বিশ্ব জগৎ সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়ত কিন্তু সবাই হেদায়ত হয় না মোত্তাকিন হেদায়ত হয় আল্লাহ ভিড়ুরা তার থেকে লাভবান হয় তারা যখন সে ক্যামতকে সচক্ষে দেখবে তখন যেন মনে হবে তাদেরকে এলামিয়াল তারা দুনিয়াতে অবস্থান করে নাই ইল্লা আশি অত একদিনের বৈকাল বেলা কিছু সময় আও দোহা অথবা সকাল বেলাটা আরে দুনিয়াতে একশো বছর বেঁচেছে এত আজকালকার যুগের সত্তর আশি ষাট আশি একশো কিন্তু এক যুগ ছিল হাজার বছরও বেঁচেছে নোয়ালিসের যুগে আদাম আলাইসালামের যুগে তাই না চারশো পাঁচশো বছর বেঁচে লোকেরা কিন্তু শান্তি পেলাম না বলে না বলে না মানুষ যখন মারাত্মক রোগে আক্রান্ত হয় কষ্ট পায় তখন বলে না বলে না আল্লাহ জীবনে সুখ পেলাম না অথচ পঞ্চাশ বছর খুব আরামে জিন্দি কাটিয়েছে স্ত্রী সারা জীবন সুখে খেলো স্বামীর একদিন হয়তো কোন কষ্ট হয়েছে স্বামীর পক্ষ থেকে তখন বলছে এই স্বামী বাড়ি না। তো মানুষের দিন যখন আসে সুখের দিনগুলো সংকীর্ণ হয়ে আসে একেবারে ভুলে যাই জি হ্যাঁ এই দিয়ে এই আয়াত বুঝতে পারবেন সেই দিন আয় দিন দুনিয়াতে অনেক সুখ শান্তিতে ছিল সব ভুলে মনে হবে দুনিয়া কিছুদিন ছিলাম কিন্তু কতদিন কত সময় একদিনের বিকাল আর না হলে একদিনের সকালে একটু আগে তো দোহা মানে সূর্য উঠার পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত মানে অর্ধেক দিন ওই সকালবেলা না অর্ধেকটা দিন দুনিয়াতে থেকে এসছি মহাবিপদের দিন আসছে আল্লাহ রবী যেন আমাদের সেখানে পাশ করার তৌফিক দান করেন আল্লাহ যেন সম্বালে যেন মাফ করে দেন আল্লাহ আমাদের দিন উদ্দেশ্য জাহান্নামের পথ থেকে শির্ক বিদাত পথ থেকে বেদিনির পথ থেকে বিধর্মিতার পথ থেকে আল্লাহ পথ থেকে রসুরহনা ফরমানির পথ থেকে ফিরে আসার যেন মানব তৌফিক দান করে মুসলিম মাকে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ রবাদের অন্তরে যেন দান করেন দান করেন সুহান অর্বী করবায় সিফুন আলহামদুলিল্লাহ ওই